আলহামদুলিল্লাহ বাদ নিত দর্শক মন্ডলী আসসালামক রহমতুল্লাহ ওবরকাত দর্শক মণ্ডলী আমরা ধারাবাহিক হাদিসের আলোচনা শুনে আসছি রাকায়ে এক থেকে এবং গত সেশনে যে হাজিস আমরা শুনেছিলাম মানুষের নেক কাজের ইচ্ছা করলেই আল্লাতলা একটি নেকি দিয়ে দেন আর কাজ করা হয়ে গেলে কমপক্ষে দশ উপরে সাতশো পর্যন্ত নেকি দিয়ে দেন কারো কারো তার চেয়েও বেশি দেন আর গুনার আর কাজের সংকল্প করলে না করা পর্যন্ত আল্লাহতলা গুণ আর দেন না আর না করলে আল্লাহ আল্লাহতলা একটি নেকি দান করেন করে ফেললে আল্লাহ আল্লাহতালা একটি গুণা মাত্র দেন এর বেশি বাড়ান না এবং এই হাদিসগুলো সামনে করে আমরা চার ভাগে ভাগ করেছি একটা হচ্ছে যে ব্যক্তি নেট আমলের সংকল্প করলো এবং কাজটা করেও ফেলল তার বিষয়টা আলোচনা হোক সে কিভাবে পাচ্ছে দশ গুণ পাচ্ছে কমপক্ষে তার চেয়ে বেশি সাতশো গুণ দশগুণের দলিল অনেকগুলো হাদিস আছে কোরআনের আয়াতও আছে কোরআনে পাকে সুরাল আনা আমি একশো ষাট নম্বর আয়তা আল্লাহ তালে সাত করেন ম্যান জা আবিল ফালাহু আশরু আমি হা যে ব্যক্তি কোনো নেক কার্য সম্পন্ন করল তার জন্যে দশটি নেমামটা কমপক্ষে আর অতিরিক্ত যেটা আছে এর উপরে যেটা যায় সাতশো গুণ পর্যন্ত সেই ব্যাপারে দলিল কোথায় সেই ব্যাপারে দলিল হচ্ছে সুরাল বাকারার দুইশো একষট্টি নম্বর আয়াত যেখানে আল্লাহ তালায় সাত করেন ওই সমস্ত লোকদের উদাহরণ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় খরচ করে দান খেরাত করে ওই ব্যক্তির মত যে ব্যক্তি হাব্বা একটি বীজ একটি দানা হাম্বা তাত সে মাটিতে যখন রোপণ করে একটি বীজ একটি দানা একটি সিড সেখান থেকে যে উদ্ভিদ বেরিয়ে আসে যে ফসলের চারা বেরিয়ে আসে এক পর্যায়ে মনে করেন ধানের একজাম্পল দিই আমরা একটা ধান সিড বীজ যখন মাটির নিচে রোপণ করা হয় তখন চারা উঠে আসে এই চারাটার একাধিক শাখা প্রশাখা হয় তাই না একটা মাত্র এরকম কাণ্ড থাকে না একাধিক শীষ আসে তার কোনো কোনো সময় দেখা যায় সাবাসন সাতটি শীষ পাওয়া যায় একটা ধানের গাছ থেকে কয়টা শীষ হয়েছে সাতটা ধান হতে পারে গম হতে পারে যেকোনো শস্য বীজ হতে পারে এখন এক একটা শীষের মধ্যে অনেকগুলো থাকে বীজ কোন কোনো সময় একশো থাকতে পারে এত হাব্বা প্রতিটি সুম্বুলার মধ্যে একশো করে প্রতিটি শিশুর মধ্যে একশো করে দানা থাকতে পারে এখন এক একটি শিশে যদি একশো করে দানা থাকে বা বীজ থাকে বা ধান থাকে তাহলে সাতটি শিশে কতগুলো হবে সাতশো এই সাতশোর কথাই হাদিসে এসেছে সাবা মেয়ে এত দেশ এখন এইভাবে সাতচ্ছর এই পরিষ্কার দলিল পাওয়া গেল এখন সাতশোর বেশি পাওয়া যাবে কিনা সেটা দলিল কোথায় ওই একই আয়াতে শেষের দিকে আল্লাহ তালা অ্যাড করেছেন আল্লাহতালা যাকে চান তাকে আরো কয় গুণ বাড়িয়ে দেন তাহলে সাতশো গুণ পর্যন্ত লিমিট থাকবে নট নেসেসারি এর বাইরেও যেতে পারে এ হল দলিল দশ থেকে সাতশো সাতশোর বেশি হতে পারে দলিল পাওয়া গেল আরও কিছু দলিল আছে সহিমসমের একটা হাদিস আছে একদম প্রিপেয়ার করা রেডি করা উঠ এটাকে যেকোনো কাজে লাগানো যাবে এনে বললেন ইয়ারাসুল্লাহ এই উঠটা আল্লাহ রাস্তায় দান করে দিলাম আপনি আল্লাহর দিনের কাজ লাগাই ফেলেন তখন তিনি কি বললেন আল্লাহ আসলে কেয়ামতের দিন উটের কোনো দরকার নেই আমল মধ্যে একটি উট দেওয়ার আমল আসবে না কয়টি উঠ দেওয়ার আমল আসবে সাতশো উঁট আল্লাহর আসে দান করলে যে সব পেতেন আল্লাহ একটি উঁটের কারণে আল্লাহ রাস্তায় অন্য স্টেশনে কেউ আল্লাহ রাস্তায় দান করলে ওই কি আল্লাহ ওই সাইজ মতো রেখে দেন না এই সাইজ কি বড় করেন বড় করেন বড় করেন সাতশো গুণ বড় করেন তার চেয়েও বেশি বড় হতে পারে তার এক্সাম্পল শুনেছেন অন্য হাজি যে একটি ঘোড়ার বাচ্চা ছোট ঘোড়া ঘোড়ার বাসুর যদি আল্লাহরায় দান করে এই আল্লাহ আল্লাতলা তার কাছে বড় করতে করতে এমন বড় করেন ওহদ পাহাড় পরিমাণ সাইজ হয়ে যায় সেই পরিমাণ নেকি আল্লাহ তালা আপনার নেকির পাল্লায় দান করেন তো এতে করে আমরা অনেক প্রমাণ পাই যে আল্লাহ রাবুল আলমিন অনেক গুণ বাড়িয়ে দেন সাতশো গুণ এবং সাতশো গুণের থেকেও বেশি পাওয়ার আশা কারো কারো হতে পারে এরপরে একটি হাদিসে এসেছে যখন এই আয়াত নাজিল হয়ে গেল ইভিনে হাব্বানে এসেছে যারা আল্লাহ রাস্তায় দান করে তাদেরকে আল্লাহ তালা এভাবে একটি সিড মাটিতে বপন করার মতো তার মধ্যে সাতটি শিশ হবে প্রতিটি শিশে একশোটা করে বা প্রতিটি ছড়ায় একশোটা করে বীজ হবে এইভাবে স্বাচ্ছর কথা আসলো ওই হাদিসে এসেছে রসুল্ল্লা সাল্লা আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি জেদ উম্মাতই আল্লাহ আমার উম্মাতকে আর একটু বাড়িয়ে দিলেন তখন আল্লাহ তালা নাজির করলেনা দান করবে তাহলে আল্লাহ তালা তাকে কয় গুণ বহু গুণ অনেক গুণ বাড়িয়ে দেবেন এখন এখানে করজা হাসানা একটু ব্যাখ্যা করি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ করজা হাসানা বলতে আমরা কি বোঝাই আপনাকে লোন দিলাম করস দিলাম এর বিনিময়ে কোনো সুদ নেব না আপনি সময় মতো আমাকে ফেরত দেবেন আর যদি আপনার কষ্ট হয় তিন মাস পরে দেওয়ার কথা ছিল ছয় মাস পরে দেওয়ার কথা ছিল কিন্তু আপনি খুব অসুবিধে পড়ে গেছেন তাহলে আমি আপনাকে জোর করে গলা টিপে ধরে আদায় করব না সময় দেবে ঠিক আছে আর তিন মাস পরে দিন কত দিন মধ্যে দিতে পারবেন আরও ছ মাস বাড়াই দিলাম এইভাবে করে সময় দেওয়া হয় আর তার একেবারে টোটা চিপে ধরে আদায় করা হয় না ক্রক বসানো হয় না তার বিরুদ্ধে কেস করে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার চিন্তা করে না যেগুলো এখন ব্যাঙ্কগুলো করে একেবারে ক্রক করে ফেলছে এরকম করে না এরকম করলে কর্জে হাসানা হয় না আর দুই নম্বর হচ্ছে এর বিনিময়ে কোনো সুদ নেওয়া হবে না ব্যাংক থেকে লোন নিতে গেলে সুদ নেয় এটাই কর্জে হাসানো আল্লাহ করা কেন ব্যবহার করেছেন ফেরত দেবে না আল্লাহ রাস্তা দান করার কথা কি বুঝাতে চান শোনো দান বলে তোমরা মনে করলো তোমার কাছ থেকে নাই হয়ে গেছে চলে গেছে আর কোনোদিন ফেরত আসবে না আসলে যে তোমার কাছে ফেরত আসবে কোথায় ফেরত আসবে আখেরাত কত গুণ দশগুণ থেকে সাতশ গুণ তার চেয়েও বেশি হতে পারে এই জন্য করা বলতে আল্লাহ রাস্তায় দান করাটা এখানে বোঝানো হয়েছে যাতে মানুষের আরও হয়। যে আমার কাছে আসবে এই টাকা আমার কাছেই ফেরত আসবে এমন সময় আসবে যখন আমার টাকার খুব বেশি দরকার টাকা নয় আসলে টাকার বিনিময়ে নেকির দরকার সেদিন আসবে দুনিয়ার মধ্যে ফেরত পাইলে যে লাভ হতো তার চেয়ে সাতশো গুণ বেশি লাভ হবে এভাবে আল্লাহ তালা দান করার জন্য উৎসাহিত করলেন কে আচ্ছা আল্লাহ তালাকে করা দেবে তাকে আল্লাহ তালা বহুগুণ বাড়িয়ে দেবেন তাহলে এখানে বোঝা গেল সাতশো পর্যন্ত লিমিট রাখা হয়নি সেটা ক্রস করে বহুদূর যেতে পারে আরও অনেক বহুগুণ হতে পারে এরপরে তিনি আবার বলেন রব্বিজেদী হম্মি আল্লাহ আমার উম্মতকে আর একটু বাড়িয়ে দেবেন আরেকটু বাড়িয়ে দেবেন তখন আল্লাহ তালা সিরাজ নাজিল করলেন ইনামা ইউ হিসাব তারা সবর করে তাদের পুরস্কার আল্লাহ তালার কাছে বেগাই রে বিনা হিসাবে পুরস্কার আসবে সাতশো গুণ আর তার চেয়ে কিছু বেশি হলে স্টিল একটু সংখ্যা দিয়ে গণনার কিছু কাছাকাছি হয়ে গেল কিন্তু তোমরা এক কাজ করো বেগাই হিসাব হিসাব সিসাব নাই এইরকম করে আল্লাহ তালা দিয়ে দেবেন ভর্তি করে দেবেন গনটনও নাই মানুষের যা দেবে সেটার সঙ্গে আল্লাহ যেটা দেবেন কোনো তুলনা হয় না বুঝার জন্য তবুও আপনি যদি কোনো জায়গায় যান যে আমাকে কিছু টাকা দেন আর টাকার বস্তা থেকে এমনি কতগুলো দিয়ে দেয় এরকম করে ধরে কেমন লাগবে এরকম করে দেয় না মানুষ গনে শুধু গনে গনে আমরা এখন একটি বিরতিতে যাব ইনশাআ বিরতির পরে আমাদের আলোচনা কন্টিনিউ করবো ইনশাআল্লা সম্মানিত দর্শক মণ্ডলী নেকি করলে নেকির কাজ করলে ইচ্ছা করার পরে কাজটা শেষ করলে আল্লাহ আল্লাহতালা নেকির পরিমাণ এক গুণ দেন না দশ গুণ কমপক্ষে বাড়াতে বাড়াতে সাতশো গুণ এবং তার উপরেও আল্লাহ তালা অনেকে দেন যাকে চান তার আমলের স্ট্যান্ডার্ড অনুযায়ী এখলাস অনুযায়ী এবং শূন্যতে পাবন হওয়ার কারণে অনেক বাড়িয়ে দিতে পারেন এরপর দ্বিতীয় প্রকারের দিকে আমরা আসি সেটা হচ্ছে কোন গুণার কাজের সিদ্ধান্ত নিয়ে সে কাজটাকে কার্যকরী করা গুণার কাজ করে ফেললে কতটুকুন গুণা লেখা হয় এই পর্যন্ত হাজি যা শুনলাম তাতে এক গুণ লেখার কথাই পাওয়া গেছে কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোন গুণা করে তাকে গুনার শাস্তিটা একগুণ লেখা হবে সেই গুনার সাইজ অনুযায়ী আর অতিরিক্ত কিছু লেখে তাকে জুলুম করা হবে না আর হাদিসে আমরা শব্দ শুনেছি কুতিবাতলাহ সাইয়া আতুন তার জন্য একটি গুণা লেখা হয় এর বেশি লেখা হয় না এভাবে আসছে কথা তাতে বোঝা গেল সাধারণত গুনা করে ফেলে গুনার কাজ কার্যকরী করে ফেলে একটি গুণাই হয় কিন্তু কোন কোনো গুণা একটু ইশারা পাওয়া যায় যে একটা গুনার চেয়ে বেশি আছে কোনো কোনো গুনার শাস্তি গুণা করলে একাধিক একের অধিক পরিমাণ লেখা হওয়ার সুযোগ রয়েছে কোন কোন গুণার ক্ষেত্রে যেমন চারটা মাস আছে হারাম মাস দিল দিলহাজ মোহরম অধিকার রাজব মাস এই মাসগুলো হারাম মাস মানে এই মাসগুলো আল্লা তালা অনেক বেশি পবিত্র অনেক বেশি সম্মানের অনেক বেশি ফজিলতের মাস করেছেন এই মাসগুলোতে কেউ যদি গুণা করে তাহলে গুনার পরিমাণ একটু বেশি হয়ে যেতে পারে সে কথা সুরাত ছয়ত্রিশ নম্বর আয়াত আছে আল্লাহ এসাত করেছেন মাসের গণনাগুলো আল্লাহ আল্লাতালার কাছে আল্লাহর কিতাবে যেদিন তিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছেন সেদিনই কত মাসে বৎসর হবে আল্লাহ তালা ঘোষণা করে ফেলেছেন বারো মাসে পৃথিবীতে মানুষ যতই ক্যালেন্ডার বানাক শরীয়তে ক্যালেন্ডার গ্রহণ না করলেও বারো মাসের বেশি ১৩ মাস কোন ক্যালেন্ডারে আছে নাকি ইংরেজি ক্যালেন্ডার বলেন বাংলা বলেন আর যে কোনো ল্যাঙ্গুয়েজে বলেন আরবিতে হিজরিতে বলেন সব এই মাস কয়টা বারো মাস এইটা মানুষ ঠিক মতই নিয়েছে সপ্তাহে দিন কয়টা সাতটা এইগুলোও মানুষ ঠিকই নিয়েছে এগুলা কোরআন হাদিস এবং আল্লাহর শরীয়তে যা আছে নবীদের কাছে এর বাইরে মানুষ এগুলো যোগ করেনি শুধু আল্লাহর সঙ্গে কতগুলো মাহবুদ যোগ করেছে কিন্তু এগুলা ঠিক রাখতে হয়েছে আল্লাহ তালার তিনি যখন আসমান জমিন পয়দা করেছেন সেদিনই লিখে রেখেছেন এবং ফাইনাল করে নিয়েছেন মাস হবে বারোটা আর এই বারোটা মাসের মধ্যে আর এই মাস গুলোর মধ্যে তোমরা নিজেদের উপরে জলুম করো কাজেই এই চার মাসে হারাম মাসে কেউ গুণা করলে গুনার পরিমাণ বাড়তে পারে এই আয়াতে একটু ইশারা ইঙ্গিত রয়েছে এই মাসগুলিতে গুণা করলে সাধারণ গুণা থেকে পরিমাণ একটু বেড়ে যাবে আবার হজের কথা আল্লাহ তালা বলেছেন আল হাজ আসরুম্মা আলুমার ফমান বাকার একশো সাতানব্বই নম্বর আয়ত আল্লাহ তালা বলেন যে হজ হচ্ছে কয়েকটি সুনির্দিষ্ট মাসে হজের মাস আসলে সাউওয়াল দিলকাদ দিল হজের প্রথম দশ দিন এই কয় দিন হলো হজের মাস দশ তারিখের পরে তো অনেকে এহরামও খুলে ফেলেন যদিও বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত কিছু হজের কাজকর্ম থাকে সাওয়াল মাস থেকে হজর ডাননি এহের বাধা শুরু হতে পারে দিলকাদ দিল হজের হজের দিনগুলো পর্যন্ত হজের মাস এই সময়ে কেউ যদি হজের নিয়ত করেন হজের সফর করেন এহরামের মধ্যে ঢুকেন তাহলে ফেলা রফাফা অলা ফুসুক অল্লা জুদা আলফিল হজ এখানে কোনো যৌন ধরনের অ্যাক্টিভিটি তৎপরতা করবে না কোনো যৌন তার আশ্রয় নেবে না এবং এখানে কোনো ধরনের ফুসুক গুণা করবে না হজের মধ্যে হজের সফরে কোনো ধরনের ঝগড়া ফাসাদ বিবাদ করবে না হজের সফরে গিয়ে কেউ মারামারি করে এই আয়াতের দৃষ্টিতে তার গুণাটা অন্য সময় মারামারি করলে যে গুণা হয় তার চেয়ে অনেক বেশি হবে এই সময় গালাগালি করলে এই সময় ফাহা কাদের নজর দিলে তার গুণাটা অনেক পরিমাণ বেশি হয়ে যাবে সময়টা পবিত্র সময় এই সময় গুণাটা এক গুণ থাকে না কয়েক গুণ বাড়তে পারে ঠিক তেমনি কেউ যদি হারাম শরীফে যায় সেখানে গিয়ে গুণা করে এটা আল্লাহ তালা পছন্দ করেন না তিনি সেখানে কি বলেছেন কুলুম কেউ যদি আল্লাহ তালার এই পবিত্র ভূমিতে গিয়ে পবিত্র জায়গাগুলোকে তা আজিমের সাথে ব্যবহার করে মানে সেখানে গুনা থেকে দূরে থাকে তাহলে এটা অন্তরে তাকুয়ার পায়দা করে কিন্তু ওইখানে গিয়ে কেউ যদি গুনা শুরু করে দেয় ওখানে গিয়েও গুনার সুযোগ আছে না নাই গুনার সম্ভাবনা আসে না নাই আছে। ওখানে চোখের গুনা বেশি হতে পারে কারণ মহিলারা পুরুষরা একসঙ্গে তা অফ করতে হচ্ছে সাই করতে হচ্ছে মিনা মুজালাফা আরাফাত একেবারে এত মানুষ নারী পুরুষের সবসময় আড়ালে নেওয়া যাচ্ছে না ওইখানে যদি কেউ গুণা করে ফেলে তাহলে গুণাটা বেশি বড়ো হয়ে যাবে ওই সেম সাইজ থাকবে না তেমনি কেউ যদি যুদ্ধ বিগ্রহ করে রক্তপাত করে হারাম এরিয়ার ভিতরে তাদেরকে আল্লাহ তালা বেশি শাস্তি দেবেন ওইখানে কোনো গুণা করবে অমাইন ইউরেদ ফি হেবে লেহায় বেদুল নুজেখ মিন আদাবিন আলিম মক্কা শরীফে বা হারাম শরীফে হারাম এলাকায় কেউ যদি গুণা করার খালি ইচ্ছাও করে সেখানে ইচ্ছা করার কারণে গুণা হয়ে যেতে পারে গুণা করার আগে এই আয়াত হচ্ছে তার দলিল এই একটা এক্সেপশন অন্য জায়গায় ইচ্ছা করলে গুণা হবে না না করা পর্যন্ত কিন্তু এই জায়গায় ইচ্ছা করলেও গুণা হবে তার দলিল কি দলিল হল এই আয়াতটা অমাই ইউরেদ ফিহে যে এরা করে সেখানে বেল হাদিন এর হাদ করতে জুলুম করতে গুণা করতে তাকে আমি কঠিন আজাবের স্বাদ দেখাব ইউরেধ মানে এরাদা করেছে আর কার্যকরী করলে তো আরো বেশি শাস্তি পাবে এটা স্পেশাল এই অনেক সাহাবি আছেন ওনারা গুনার ভয়ে মক্কা শরীফে বসবাস করতেন না এসে এ বাদাত করে চলে যেতেন অনেক সাহাবি থেকে এগুলো রেওয়ায়ত আছে ইবিন আব্বাস আলাদা আমর আবনুল আহ ওমরুল আব্দুল আজিজ আবদুল আবিন আব্বাস থেকে এমন আমরুল্লা আহ থেকে রেওয়ায়ত আছে এমনকি ওমর আবনুল খাতাউল আদিল রেওয়ায়ত আছে লান উক্তি আসি কয়েক গুণ বেড়ে যেতে পারে এটা হচ্ছে দলিল আর মুজাহিদ রহমতুল্লাহ আলহী একজন মুফাসের তাবাহি তিনি বলেছেন তুদা আফু সাই কামা তুদা আফুল হাসান যেভাবে নেকি বেড়ে যায় গুনাও সেরকম বেড়ে যায় মক্কার হারামে যদি কেউ এক রাখাত নামাজ পড়ে কত রাখাতে সব পায় এক লক্ষ সব বলছেন গুণা করলো এরকম হবে গুনার পরিমাণও অনেক বেড়ে যাবে আমরা আমাদের আলোচনা শেষ করতে হবে শেষ হয়ে আসছে তবুও একটু কয়েকটি প্রশ্নের সুযোগ দেই বাকি আলোচনা আমরা পরবর্তী স্টেশনে করবো ইনশাল্লাহ জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা শুনে এসেছি কিন্তু যাচাই করেনি এরকম হাদিস আছে কিনা যে কোনো একজন ব্যক্তি যদি একটা মসজিদ তৈরি করে নির্মাণ করে দিয়ে যায় পৃথিবীতে তিনি মৃত্যুর পরেও তিনার কবরে গিয়ে নেগুলো জমাতে হবে যতদিন সেই মসজিদের নামাজ হবে এই ধরনের কথা বলেছে এবং মাদ্রাসার কথা বলেছে তো প্রশ্নটা হচ্ছে কোন একজন ব্যক্তি সে মুসলিম কিন্তু আল্লাহ বিশ্বাস করে কিনা সে জানা যায় না কখনো নামাজ রোজার কিন্তু যারা মোমেন মানে ইসলাম আছে কিন্তু কিন্তু আমালে অনেক ত্রুটি আছে অনেক গুণা করেছে কিন্তু ইমান হারা হয়নি আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থির রেখেছে নবী করিম সাল্লাহ আসাল্লামকে রাসুল হিসাবে মেনেছেন আর কানুল ইমান কোনোটা কি অমান্য করেনি কুফরি করেনি কিন্তু আমাদের মধ্যে ত্রুটির কোনো শেষ নেই এই সমস্ত ওসাত মানে গুনাগার মোমেনরা তাদের নেকিও যোগ হয় গুনাও যোগ হয় এই লোক যদি মনে করেন মসজিদ বানাই গিয়ে থাকে সেখান থেকে সে নেকি পাবে এটা ঠিক আর যদি সিনেমা হল বানিয়ে থাকে তার ছেলেরা সিনেমা হল চালায় পয়সা বানায় ওটাও যোগ হবে এরকম আসে কিছু ছিল তাই না দুইটাই করতে পারে এরকম লোকদের যাবে এই জন্যই তো আল্লাহ তারা দাঁড়ি পাল্লা রেখেছেন নেকিটা নেকির পাল্লায় উঠাবেন গুনাটা গুনার পাল্লায় উঠাবেন তারপরে ওজন করবেন এই জন্যই তো পাল্লা রাখা হয়েছে তারা তো শুধু একতরফা নেকি যেত নেকি তার একদম যাবে না তা নয় যাবে কিন্তু যে টিকবে কদ্দুর সেটাই হলো বড় কথা হাদিসে আছে কোন কোন লোক এত এত নেকি নিয়ে উঠবে কিন্তু টিকবে সামান্য আর বিভিন্ন আলেমদেরও মত যে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যেতে পারে তো ভাই যে প্রশ্নটা করল যদি কেউ নামাজই না পড়ে তাহলে তো সে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা তাহলে তো তার নেকি কাজে লাগছে না জি প্রশ্ন এসেছে যে কেউ যদি নামাজ না পড়ে তার সে কাফেরি হয়ে গেল তা তার মেকিয়া পাবে কেমনি এখন যে কুফর এই নিয়ে ওলামাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে তবে জমহুর ওলামা মেজরিটি ওলামা ইবন আব্বাস রেলা আনহুর অর্থ বা সংজ্ঞা গ্রহণ করেছেন তিনি কি বলেছেন কুফরুন দুনা কুফর। কুফর একটা হলো বড় কুফর আর একটা হলো কই কুফুরের ভিতরে আবার একটা ছোটো কুফুর আছে এরকম কোন আমল না করা নামাজ না পড়ার ব্যাপারে কুফুরির কথা আসছে জাকাত না ভরে কুফুরির কথা আসে এই কুফুরিগুলোকে বলা হয় যে বড় কুফরের ভিতরে এগুলো ছোট কুফর। এগুলো করলে কুফরি হয় কিন্তু মিল্লাতি ইসলাম থেকে খারেজ হয়ে যায় না সে অমুসলিম হয়ে যায় না স্টিল মুসলিম থাকে কিন্তু কুফুরীর মতো গুণা করে ফেলেছে আর যদি অস্বীকার করে ফেলে না মানে আল্লাহ এবং তার রসুলকে কোনো আর কানকে রকনকে তখন সে এমন কাফের হয় যে ইসলামের গন্ডি থেকে টোটালি বেরিয়ে যায় এই পার্থক্যটা আছে তো এই ছোট কুফরের কারণে স্টিল তার সুযোগ আছে বলে জমা মনে করেন মেজরিটি ওলামার দৃষ্টিতে এখনো তার পাওয়ার সুযোগ আছে যদিও এই কুফুরির জন্য সে আটক হয়ে যাবে আমরা আমাদের এই সেশনের সমাপ্তিতে চলে এসেছি আমাদের বাকি আলোচনা ইনশাআল্লাহ নেক্সট সেশনে এই হাজিস আলোচনা সমাপ্ত হবে সেটার আপনাদেরকে শোনার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ